98.3 रोमांचकर दिए सजान विशेष निवेदन सनडे सज সত্যজিৎ রায়ের লেখা নিধিরামের ইচ্ছাপূরণ সত্যজিৎ রায়ের জন্ম দোসরা মে সালে বাংলা সাহিত্য ও বাংলা চলচ্চিত্রে তিনি এক বিরাট ব্যক্তিত্ব একদিকে যেমন পরিচালনা করেছেন একের পর এক অবিশ্বাস্য চলচ্চিত্র অন্যদিকে তেমনি পাল্লা দিয়ে আমাদের উপহার দিয়েছেন ফেলুদা প্রফেসর শঙ্কু তারিণীখুড়োর মতন চরিত্র উনিশশো সালে অ্যাবস্ট্র্যাকশন নামে একটি ইংরেজি গল্প দিয়ে লেখার জগতে সত্যজিতের আত্মপ্রকাশ উনিশশো একষট্টি সালে সন্দেশ পত্রিকার পুনঃপ্রকাশ উপলক্ষে বাংলা সাহিত্য রচনা শুরু বাকিটা ইতিহাস তাঁর সারা জীবনের কাজের জন্য ভূষিত হয়েছে নানান সম্মান পুরস্কারে এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ভারত ভারতরত্ন এবং অনারেরি অস্কা ফর লাইফ টাইম অ্যাচিভমেন্ট সাহিত্য রচনার জন্য পেয়েছেন বিদ্যাসাগর পুরস্কার আনন্দ পুরস্কার ইত্যাদি আমাদের আজকের গল্প নিধিরামের ইচ্ছা আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত সত্যজিৎ রায় গল্প একশো এই বইটি থেকে গল্পটি প্রথম প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায় উনিশশো সালে প্রধান চরিত্রে নিধিরাম ও মনোতোষ গল্প পাঠে সমক। গল্পের সূত্রধার ও নিধিরাম মিত্তিরের ভূমিকায় আমি দ্বীপ শুরু হচ্ছে নিধিরামের ইচ্ছা কোনো মানুষই তার নিজের অবস্থা সম্পর্কে ষোলোয়না সন্তুষ্ট বোধ করে না কোনো না কোনো ব্যাপারে একটা খুঁতখুথেমির ভাব প্রায় সবার মধ্যেই থাকে রামভাবে তার শরীরে আরও মাংস হল না কেন হাড়গুলো বড্ড বেশি বেরিয়ে থাকে আবার শ্যাম ভাবে আমার কেন গলায় শুন নেই পাশের বাড়ির ছোকরা তো দিব্যি হারমোনিয়াম বাজিয়ে গলা সাধে। যদু বলে আহা যদি খেলোয়াড় হতে পারতাম গাওয়াসকার বেটা কত রেকর্ড করে কি নামটাই না করে নিল মধু বলে যদি বোম্বাইয়ের এর ফিল্মের হিরো হতে পারতাম যশ আর অর্থ দুয়েরই কোনো অভাব হতো না তেমনই নিধিরাম মিত্তিরের মনেও অনেক অপূর্ণ বাসনা আছে শুধু অপূর্ণ বাসনা নয় ঈশ্বর যেভাবে সৃষ্টি করেছেন তাতেও তার আপত্তি এই যেমন বেশিরভাগ লোকই ফল খেতে ভালোবাসে আম জাম লিচু আঙ্গুর, আপেল এসব ফলের কত সুনাম লোকে কত ভালোবেসে সব ফল খায় আর তা থেকে পুষ্টি লাভ করে নিধিরামের কিন্তু কোনো ফলেই রুচি নেই বিধাতা তাকে এমন বেয়াভাবে সৃষ্টি করলেন কেন তারপর নিধিরাম নিজের চেহারা সম্পর্কেও সন্তুষ্ট নয় দেখতে সে খারাপ নয় কিন্তু মাথায় খাট উনিশশো তিয়াত্তরে সে একবার নিজের হাইট মেপেছিল পাঁচ ফুট সাড়ে ছ ইঞ্চি তার অফিসের লোকনাথ গুঁই ছ ফুট লম্বা নিধিরাম তার দিকে চেয়ে চেয়ে দেখে আর তার মন ঈর্ষায় ভরে যায় ইশ। जोटू लम्बा हवा जर क्षमता अनुजाई जत दूर सम्भव तर निधिराम कर मुखर्जी बिल्डर्स एंड कंट्रैक्टर आज चौदह बचर चाकरता खुशी आईने त्री और ऐले मे तर दिव्य चले जाए कल कथाटा हे चाकार निधिरामदम पचंद नय कत लोक आ जरा स्रेफ लिखे पैसा गल्प कवित उपन्स नाटक ताते ताटते हैं ठीक क्यों मत तो दसटा पांचर ओपर घाट गुजे बसना और शिल्पी साहित्यिक गाइए बजिए हम बजारे जे नाम अफिसे चाक्री तो पबलिक के खुशी जो आनंद पावा आनंद निधिराम पाना এটা তার একটা বড় আফসোসের কারণ তার এক বন্ধু আছে মনোতোষ বাগচি সে থাকে পাইক পাড়ায় অভিনয় সে রীতিমতো দক্ষ সে পেশাদারি থিয়েটারে যোগ দিয়ে খুব নাম করেছে হিরোর পার্টি করে বেশিরভাগ নিধিরাম মনোতোষকে অনেকবার বলেছে ভাই আমাকে অ্যাক্টিংয়ের একটু তালিম দিয়ে দে না আমার বড় শখ সবগুণ থাকে না করবি তার গলা কোথায় তোর লোকে পিছনের শাড়ি থেকে তোর কথা শুনতে না পেলে এমন আওয়াজ দেবে যে অভিনয়ের ১২টা বেজে যাবে বুঝেছিস এবার পুজোর ছুটিতে পুরীতে গিয়ে নিধিরাম এক সাধুবাবার সাক্ষাৎ পেল ভদ্রলোক সমুদ্রতটে দাঁড়িয়েছেন তাকে ঘিরে জনা সাধু দেখা পেলে নিধিরাম কৌতূহল চেপে রাখতে পারে না বিশেষ করে এনার মতো তেজিয়ান চেহারা সাধু হলে তো কথাই নেই নিধিরাম ভিড় ঠেলে একটু কাছে যেতেই বাবাজির দৃষ্টি তার ওপর পড়ল বাবা নিধিরাম সে আমতা আমতা করে বলল আগে কই না তো না আবার কি বলে উঠলেন বাবাজি স্পষ্ট দেখতে পাচ্ছি তোর দেহ দুভাগে ভাগ হয়ে রয়েছে যে প্রবল হয়ে উঠেছে তার কি হবে তা আমি কি করে বলবো বাবাজি আপনি বলুন হবে হবে মনোবাঞ্জা পূর্ণ হবে তবে এখনই নয় সময় লাগবে একেবারে মূল উপরে ফেলতে হবে তো তারপর আবার নতুন করে শেকড় গজাবে আর সেকড় নতুন জমিতে নিচে প্রবেশ করবে কথা নয়। তবে ওই যা বললাম তোর হবে। এই ঘটনার কিছুদিন পরেই কলকাতায় ফিরে এসে একদিন নিধিরামের কলা খেতে ইচ্ছে করলো বেন্টিক স্ট্রিটের মোড়ে কলা বিক্রি হচ্ছে নিধিরাম একটা কিনে খেয়ে দেখল বাহ দিব্যি সনচল্লিশ বছর বয়সেও তাহলে মানুষের রুচি পাল্টায় এটার সঙ্গে সাধু বাবার কোনো সম্পর্ক আছে কি না সেটা নিধিরাম খেয়াল করেন তবে এই দিয়েই তার পরিবর্তনের সূত্রপাত সেদিন অফিসে নিধিরামের কাজে মন বসল না কদিন থেকেই সে মাঝে মাঝে অন্য মনস্ক হয়ে পড়ছে পুরীর বাবাজির কথা মনে পড়ছে ফলে তার কাজে ব্যাঘ হাত হচ্ছে তার পাশের টিফিন টাইম হয়েছে দেখে একটা সিগারেট ধরিয়ে বললেন আজ মৃত্যুর মশাকে একটু অন্য মনস্ক দেখছি কেন হ্যাঁ কিসের এত চিন্তা कथाटा सिगारेटे एक टान दिए एक राश धोआ छाड़लें भद्रलोक और से ही धोआ निधिरामवेश हठात विषम खाइए दिल अथच निधिराम निजे बीड़ी सीगारेट खाए धोएं से सम्पूर्ण अभ्यस्त आज हटात हल क्या निजे पकेटे एक पैकेट उल्स रही है খেয়াল হল যে এগারোটার সময় চায়ের পর সে সিগারেট ধরায়নি এটা নিয়মের একটা বিরাট ব্যতিক্রম এখানেও তার একটা পরিবর্তন সে লক্ষ্য করল এই নিয়ে সে বাবুকে কিছু বলল না এরপর থেকে নিধিরামে নানা রকম দ্রুত পরিবর্তন হতে লাগলো সে লুঙ্গি ছেড়ে ধুতি আমিষ ছেড়ে নিরামিষ অ্যালোপ্যাথি ছেড়ে হোমিওপ্যাথি ধরল মাথার টেরি বাঁদিক থেকে ডান দিকে নিয়েলো। তার গোপ ছিল না এখন একটা সরু গোপ গজালো। মাথার চুলটা বেড়ে গিয়ে ঘাড় অব্দি ঝুলে এল এর মধ্যে এক শনিবার নিধিরাম গিন্নিকে নিয়ে মর্যাদা নাটক দেখতে গেল রংমহলে হিরোর পাটে ছিল বন্ধু মনোতোষ বাগচি নিধিরাম বুঝল তার বন্ধুর অভিনয়ের ক্ষমতা দর্শককে সে ধরে রাখে তার হাতের মুঠ হয়ে দর্শকও বারবার করধ্বনি করে তাদের তারিফ জানিয়ে দেয় নায়ককে নিধিরামের আবার নতুন করে ইচ্ছে জাগলো অভিনেতা হবার নাটকের শেষে ব্যাকস্টেজে গিয়ে সে বন্ধুর অভিনয়ের প্রশংসা করে মুক্ত কণ্ঠে আর তার সঙ্গে নিজের আফসোসটা জানিয়ে এল তাকে পিঠ চাপড়ে বলে দিল সুখে থাকতে ভূতে কিলোয় তাই না থিয়েটারে কি আজ আছি কাল নেই তোদের চাকরিতে ঢের বেশি নিরাপত্তা নিধিরাম ম্যাটিনিতে গিয়েছিল নাটক দেখতে ফেরার পথে কলেজ স্ট্রিট থেকে কিছু নাটকের বই কিনে নিয়ে এলো স্ত্রী মনোরমা জিজ্ঞেস করলেন এইসব কি হবে পড়ব ছোট করে জবাব দিল নিধিরাম হ্যাঁ গা সাতজন নাটকের বই পড়তে দেখিনি তোমায় এবার দেখবে স্বামীর মধ্যে কিছু পরিবর্তন কদিন থেকেই লক্ষ্য করছে মনোরমা কিন্তু সে সম্বন্ধে কোনো মন্তব্য করেনি আজ তাকে জিজ্ঞেস করতেই হলো তোমার কি হয়েছে বলতো স্বামীর সঙ্গে পুরী যায়নি মনোরমা কারণ সে সময় সে ছিল বাঁশ বেড়ে অসুস্থ বাপের পরিচর্যা করতে হচ্ছিল তাকে তাই সাধু বাবার ভবিষ্যৎবাণী সম্বন্ধে সে কিছুই জানত না আর নিধিরামও ঘটনাটা গিন্নির কাছে প্রকাশ করেনি তবে চেপে রাখলেই বাকি এত পরিবর্তন হয়েছে নিধিরামের এ কম আসে যে সেটা স্ত্রীর দৃষ্টি আকর্ষণ না করে পারে না এখানে এটাও বলে রাখা দরকার যে স্বামীর মনোরমা খুশি আছে কারণ পরিবর্তনগুলো সবই ভালোর বড়দিনের ছুটিতে নিধিরাম নাটকের বইগুলো পড়ল একটাতে হিরোর পাটের বেশ খানিকটা মুখস্থ করে সে স্ত্রীকে অভিনয় করে দেখালো। মনোরমার চোখ কপালে উঠে গেল স্বামীর মধ্যে যে এমন একটা ক্ষমতা লুকিয়েছিল সেটা সে কল্পনাই করতে পারেনি উনচল্লিশ বছর বয়সে মানুষ দৈর্ঘ্যে বাড়ে না বছর পঁচিশ থেকেই বাড়া বন্ধ হয়ে যায় কিন্তু শার্ট পাঞ্জাবির হাতগুলো খাটো মনে হচ্ছে দেখে নিধিরা নতুন করে হাইট মেপে দেখল এবার পাঁচ ফুট ন ইঞ্চি এই ঘটনাও নিধিরাম কারোর কাছে প্রকাশ করল না তবে গিন্নিকে বলতেই হল আর নতুন মাপের কিছু জামা তৈরি করতে খরচও হয়ে গেল কিছু ঘটনাটা এতই অস্বাভাবিক আর নিধিরামের পক্ষে এতই আনন্দের যে খরচটা সে গ্রাহ্যই করল না তার যে শুধু হাইট বেড়েছে তা নয় গায়ের রঙও বেশ কিছুটা পরিষ্কার হয়েছে আর শরীরে বল হয়েছে আগের অনেকটা বেশি একদিন নিধিরাম অফিস থেকে ফিরে শোবার ঘরে আলমারির বড় আয়নাটার সামনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ নিজের চেহারার দিকে দেখে মনে মনে একটা ব্যাপার স্থির করে ফেলল শ্যামবাজারের থিয়েটারের পাড়াতে একবার যাওয়া দরকার সম্রাট অপেরা কোম্পানিতে যে হিরোর পাঠ করত। সেই মলয় কুমার সম্প্রতি থিয়েটার ছেড়ে দিয়েছে সম্রাটের ম্যানেজারের সঙ্গে একবার দেখা করা দরকার যেমন কথা তেমন কাজ ম্যানেজার প্রিয়নাথ সাহার সঙ্গে সোজা দেখা করল নিধিরাম অভিজ্ঞতা কি জিজ্ঞেস করলেন ম্যানেজার মশাই একেবারেই নেই অকপটে স্বীকার করল নিধিরাম তবে অভিনয় করে দেখিয়ে দিতে পারি আপনাদের প্রতিধ্বনি নাটকে মলায় কুমার যে পাঠটা করেছিল প্রৌঢ় ভদ্রলোক পর্দা ফাঁক করে ঘরে ঢুকলেন আগে আমায় ডাকছিলেন বললেন প্রিয়নাথ বাবু একে একবার বাজিয়ে দেখুন তো ইনি বলছেন মলয়ের পাঠটা নাকি এর মুখস্থ দেখুন তো এগে দিয়ে কাজ চলে কি না তার চেয়েও বেশি দক্ষ পয়লা জানুয়ারি নিধিরাম চাকরিতে ইস্তফা দিয়ে সম্রাট অপেরায় যোগ দিল মাইনে শুরুতে আড়াই হাজার তবে কাজ ভালো হলে আর লোকে তাকে পছন্দ করলে আরও বাড়বে মুখার্জি কোম্পানির চাকরি যে নিধিরাম কোনো দিন ছাড়বে এটা কেউ ভাবতে পারিনি নিধিরাম দার্শনিকভাবে তার সহকর্মীদের বলল মানুষের জীবনে পরিবর্তন তো আসবে চিরকাল জীবনটা যে একই পথে চলবে এটা ভাবাই ভুল তবে নাটকে যোগ দিয়েও পুরনো অফিসের সঙ্গে সম্পর্কটা চট করে ছাড়তে না নিধিরাম এক সোমবার টিফিন টাইমে সেখানে গিয়ে শুনলো। যে তার জায়গায় নতুন লোক এসেছে খবরটা দিলেন বাবু। বললেন যিনি এসেছেন তিনি আবার আপনার ঠিক উল্টো ইনি আগে থিয়েটার করতেন নিধিরামের কৌতূহল হল কি নাম বলুন তো মুনিতোষ বাগচি হ্যাঁ বললেন পুরীতে এক সাধুর সঙ্গে দেখা হয়েছিল তিনি নাকি বলেছিলেন তার জীবনে অনেক চেঞ্জ আসবে ভদ্রলোকের থিয়েটারে বিতৃষ্ণা ধরে গেছে জানেন বললেন চাকরি পেয়ে তার অনেক বেশি নিশ্চিন্ত লাগছে যাকে চলি হ্যাঁ দেখা হচ্ছে নিধিরামের ইচ্ছা রচনা সত্যচিত্রায়। রায় গল্প পাঠে নিধিরামীবাবুর ভূমিকায় অগ্নি মনোরমার চরিত্রে অখিল বাবুর ভূমিকায় পুষ্পল গল্পের সূত্রধার আমি দীপ শব্দগ্রহণ আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে শুভদ্বীপ পর্বপরিচালনায় टीम सानपेन्स समग्र परल्पना परिचालन इंद्राणी मिर्ची नाइन एट पॉइंट थ्री ए तरफ आंतरिक धन्यवाद श्री सन्दीप रय के उद्योगे पास थार शेष हल सत्यजित रेखा निधिराम इच्छा परण आगामी सप्ताह आो एक रोमाचकर गल्प नहीं हाजिर हो साने ससपेंस